মানবতা সমাধান আসসালামুক রহমতুল্লাহ ববরকাতমি বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী সুন্নাতের মূল্যায়ন এই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুন্নাতকে মূল্যায়ন করতে গিয়ে সবচেয়ে বড় বাধা হিসাবে আমাদের সামনে আসে ইসলামের অন্যতম একটি পাপ অন্যতম শত্রু সুন্নাতের বিধ্বংসী একটি অস্ত্র সেটা হল বেদাত এই বেদাতকে আমরা মেনে নিয়েছি আমূল হিসাবে নওয়জুবিল্লা যেটা ইসলামের শত্রু সুন্নাতের মরণ ফাঁদ সেটাকে কোনো মুসলিম গ্রহণ করতে পারে না আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি এই বিষয়ে স্পষ্ট করে শরীয়ত পরিপূর্ণ যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কিছু তৈরি করলো অর্থাৎ ওই ব্যক্তি যেন শরীয়তের উপরে মিথ্যা আরোপ করল আর এই স্থানে তৈরি হলে একটা বেদাত তৈরি করলে ওই স্থান থেকে একটা সন্ন্যত উঠে যায় যেমন আল্লাহর আলমিন আহজাব ছাপ্পানিমা এক নম্বর কোন ব্যক্তি যদি বেদাত মেনে নাই। তাহলে ওই ব্যক্তি মেনে নিল যে পবিত্র কোরআন বা ইসলাম সম্পূর্ণ নয় পরিপূর্ণ নয় দুই নম্বর ওই ব্যক্তি মনে করল যে নবী মোহাম্মদ সাল্লা আলাইকুম সব ভালো উত্তম জিনিস আমাদের দিয়ে যেতে পারেননি নতুন করে আরেকজন সৃষ্টি করেছেন তিন নম্বর প্রমাণিত হবে যে ওই ব্যক্তি শরীয় উৎখাত করল যে জায়গায় চালু ছিল একটা সোন সেখানে একটা বেদাত চালু করে সুন্নাতকে সোনা দিল উপস্থিতি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি আল্লাহ রহম্মদ সাল আলাইস্লামের উপরে রহমত নাজিল করেন ফেরেস্তারা দরুদ পাঠ করেন হে ইমানদারগণ তুমরাও নবীর উপরে দরুদ পাঠ করো সালাম পেশ করো এই আরটি যখন নাজিল হলো তখন সাহাবাহাম বুঝলেন না আলা আলহাম্ন অর্থ হে ইমানদারগণ তোমরা সালাত পড়ো এই সালাত অর্থ তারা বুঝেননি তখন নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিলেন যে কুলু আল্লাহম্মদ সাল্লাহ মুহম্মদ ও আল আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিম ও আল আলী ইব্রাহিম মজিদ আল্লাহ বারিক আল মুহম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ও মাজিদ এটা শিক্ষা দেওয়ার মাধ্যমে বুঝা গেল কিভাবে গুরুত্ব নেই এই সন্ন্যাতের কোনো মূল্যায়ন নেই বিভিন্ন মজলিসে বিভিন্ন সমাজে ইহামাহিক সাল্ল নাবি পড়ার পরে চলে মানুষের রচনা করা দৌরুদ ইয়ানবি সালাম আলাইকা আসসালাতাম আলাইকা ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলা হয় আরো বলা হয় বালাগালি কামা আলিহি কাসা আলিহি হাসনাতি সল্ল আলীঘ আলিহি কবি রচিত এই দৌরু পড়া হচ্ছে এর মধ্যে শিরিকের মিশ্রণ রয়েছে বেদাতের মিশ্রণ রয়েছে বন্ধুরা আমার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় তাহলে সাল্লা সাল্লাম দৌরু ইব্রাহিম সেটা পড়ার দরকার ছিল বলুন যতদিন সমাজে মানুষের তৈরি করায় দৌর প্রচলিত থাকবে সেই স্থানে কি নবী সাল্লা দৌড়দ আসবে আসার কোনো প্রশ্ন আসে প্রশ্নই আসে না এখান থেকে উঠে গেছে আজকে সমাজে দেখুন বেদাত একটা তৈরি হলে সেই স্থান থেকে যে সোননাথ উঠে যায় তার বাস্তব একটা প্রমাণ গোটা পৃথিবীতে আজকে মুসলিমরা পুনরৈ সাবান সিয়াম পালন করে থাকে অর্থাৎ শবে বরাত নাম করে সবে বরাত শব্দটি হাদিসের শব্দ নয় কোরআন এর শব্দ নয় সোননাথ কিভাবে শুরু থেকে নিয়ে পনেরো তারিখের এই পনেরো তারিখটি আবিষ্কার করার কারণে আজকে এই সোননাথটা উঠে গেছে অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখের আগ পর্যন্ত যে যতটি ইচ্ছা একাধিক সে শ্যাম পালন করতে পারে দু একদিন বাদ দিয়ে পুরো সাবানে শ্যাম পালন করতে পারে কিন্তু দুঃখজনক হল যে এই বেদাতের আবিষ্কার হওয়ার কারণে সোনারটা উঠে গেছে সমাজ থেকে কেউ পালন করে না এই সুন্নাটাকে কে গুরুত্ব দেয় না তাহলে একটি বেদাতের সূচনা হলে একটি সোনাদকে একটি শরীয়তকে সেখান থেকে যে উৎখাত করা হয় তার একটা বাস্তব প্রমাণ চার দর্শক মন্ডলকে মনে রাখতে হবে যখন কোন ব্যক্তি বেদাতের সঙ্গে সংশ্লিষ্ট হলো বেদাতকে মেনে নিল তখন মনে করতে হবে তার কোনদালাম দিইনি হরদ ওটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা সমাজে চলবে না কোন আমুল আমি সৃষ্টি করতে পারিনি এ অধিকার আমাকে দেওয়া হয়নি কোনো সাহাবিকে এ অধিকার দেওয়া হয়নি তাহলে আমি কেন আমুল তৈরি করব বরং শরীয় যে আল্লাহ প্রদত্ত এখানে সয়ন মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের পক্ষ থেকেও কিন্তু সংশ্লিষ্ট করতে পারেননি এটা আমরা জেনেসি আগের পর্বে তাহলে এখানে আমি রসুল সাল্লাম বলছেন মা আয়েশা থেকে বর্ণিত মান আহ তা হা দা মাফা কেউ যদি এই শরীয়তের মধ্যে এমন নতুন কিছু সৃষ্টি করে তৈরি করে যা তার মধ্যে নেই সেটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয়া কত ভয়াবহ কত নিকৃষ্ট এবং কত জঘন্য ৩৫১ পৃষ্ঠায় আমরা হাদিসটি পাবো আলম বলছেন যদি শরীয়তের মধ্যে কেউ একটি বেদাত তৈরি করে এবং বেদাতি ব্যক্তিকে আশ্রয় দান করে যে বেদাতের জন্ম দেয় যে বেদাত লালন করে এই লোকটিকে আশ্রয় দেওয়া এই ব্যক্তিকে সম্মান করাও সমসে কথা শোনা বক্তব্য শোনা খুদ্ শোনাটাও অন্যায় যদি বেদাত করে বা বেদাতিক আশ্রয় দেয় ফালাই হিল মালাইকাতে অন্য আছে আজমাইন ওই ব্যক্তির উপরে আল্লাহ মানুষের পক্ষ থেকে অভিশাপ কত নিকৃষ্ট কত জঘন্য যারা বেদাত আবিষ্কার করে বক্তব্যের মাধ্যমে লিখনির মাধ্যমে কাজের মাধ্যমে নিত্য কথা কাজ লেখনি, শরীয় আবিষ্কার করে তারা কত নিকৃষ্ট কত ওন তারা মহান রবীন্দন তাদের উপরে অভিশাপ করেন সমস্ত অভিশাপ করে মানুষটা তার উপরে অভিশাপ করে তাহলে আর আল্লাহ বলছেন আল্লাহ যার উপরে অভিশাপ করে এই ব্যক্তি কখনোই কখনোই তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না সে সাহায্যকারী পাবে না তাহলে স্পষ্ট প্রমাণিত হয় আল্লা অভিশাপ করেন জমিনে যত আসমান্তা আছে সবই তার উপরে অভিষাপ করে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের অভিশাপটা যারা সন্ন্যাক ভালোবাসে তারা কখনো বেদাতকে স্বীকার করে না বেদাতিকে সহ্য করে না এই তারা তারাও ভিসাপ করে যেমন আমরা আলোচনা করছি বেদাতের বিরুদ্ধে যারা বেদাত করে আমরা কি তাদের কল্যাণ চাই না তাদেরকে কল্যাণ তখনই চাইব। যখন বেদাত বর্জন করে সন্ন্যাতের উপর অটল থাকবে তখনই কল্যাণ চাইব সমন্বিত উপস্থিতি আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাতাঁদের পথে তারা কারা প্রতি কাজ চালাতের কথাই পড়ছি বৈরিল মগদু বালাই হিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন স্ত্রী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 আমরা আমাদের আলোচনায় আবারও ফিরে আসলাম আমরা ধারাবাহিক উল্লেখ করছিলাম পরিণতি সম্পর্কে কত জঘন্য কত নোংরা এটি রসদ বলছেন যে ব্যক্তি বেদাত কাজ করবে বেদাতিকে আশ্রয় দিবে লাইবাল মিনহু সরফালা আদলন যে ব্যক্তি বেদাতি আমুল করবে যে ব্যক্তি বেদাতি ব্যক্তিকে আশ্রয় দিবে এই ব্যক্তির কোনো ফরজ এবাদত কোন নফল এবাদত অর্থাৎ যত এবাদত করুক না কেন আল্লাহ রাব্বুল আলম তার কোন এবাদত কাল কিয়ামতের মাঠে গ্রহণ করবেন না হস করেছেন জাকাত দিয়েছেন সালাতদাই করেছেন সিয়াম পালন করেছেন অসংখ্য কাজ আপনি করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বেদাতও করেছেন ভুয়ামুলও করেছেন যার কোন প্রমাণ সরিয়ে নাই সেগুলো করেছেন আল্লাহ রাবুল আলামিন। ফরজ এবদ নফল এবদ জীবনের কোনো এবদই কালকে আমাদের মাঠে কবুল করবেন না আপনি নিশ্চয় আপনি ভালো মনে করে অনেক কিছুই করছেন আপনি জানেন আপনার কাছে স্পষ্ট যদি এক হাজার টাকা আপনার কাছে হালাল থাকে সেটা দ্বারাই বাজার করুন এক কোটি দশ কোটি টাকা যদি আত্মসাত করা হয় হারাম হয় সেটা এক কোটি একশো কোটি টাকা হলেও হারাম এই টাকার কাছে কিছুই কিছুই না। না কোটি কারণ টাকায় হালাল। অসংখ্য আমুল যদি হয় তাহলে বাতিল হয়ে যাবে ওই আমল আল্লাহ দরবারে কবুল হবে না যদি সংমিশ্রণ ঘটে যদি মিশ্রিত হয় আপনি আমি কি একটু ভয় করি না আমি কি একটু সচেতন হতে পারি না যে বেদাত কোনগুলো এগুলো তাহলে দেখেনি আপনি সালাদ আদায় করবেন সিয়াম পালন করবেন অসংখ্য আমুল করবেন দান করবেন সাদা করবেন মসজিদ তৈরি করবেন মাদ্রাসা তৈরি করবেন সাদ কাবেন এটিমকে খেতে দিবেন এত আমুল করবেন কিন্তু কাল কেমতের মাঠে যে গ্রহণযোগ্য হবে না যদি বেদাতের সংমিশ্রণ থাকে সোননাথের সাথে এজন্য সুন্নাতকে সোননাথকে মূল্যায়ন করতে চাইলে বেদাতকে বর্জন করতেই হবে বিকল্প কোনো পথ নেই শুধু তাই আমরা আগের পরামের সুপারিশ পাবে আল্লাহ দরবারে কবুল হয়নি আল্লাহ কবুল করেননি তাহলে এখন আমার বাঁচার পথ কি সাল্লামের সুপারিশ না আল্লাহ সুপারিশ করবেন না কাল কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছরের লম্বা দিনে যখন পানি পান করতে যাবে একজন বেদাতি ব্যক্তি আগেই বলেছি যারা আমার মৃত্যুর পরে অনেক বেদাত তৈরি করেছ অনেক ভুয়া করেছো যার অস্তিত্ব যে আদর্শ আমি দেইনি ওই আদর্শ তোমরা মেনে চলেছো চলে যাও এখান থেকে তোমরা ওই আদর্শ দ্বারা কখনো আখের মুক্তি পাবে না তাহলে এই ব্যক্তির আর একটি পথ বাকি থাকলো এখন কি করবে সৈন্য কাউসারে পানি পান করতে পারেনি রাসুলের সুপারিশ থেকে বঞ্চিত হয়েছে এবার তার পরিণাম কি যে কথা বারবার খুদ্েন রসুল্লাহ সাল্লাহ থেকে তাহ হাদিয়ে। তারপরে বলছেন পরিণাম কি হবে এই হাদিসের মধ্যে আছে খুলুন মুসলিমের চুরাশি পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে আলী বলেছেন সবচেয়ে জঘন্য জিনিস হলো আবিষ্কার দলালাতি ফেন্নার আর ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম এটা নয় মোহাম্মদ সাল সাল্লাম বলতেন আমি কেন সচেতন নই তাহলে আমরা এই পর্বে উল্লেখ করলাম বেদাতি ব্যক্তি যদি কোনো বেদাতকে আশ্রয় দেয় বেদাত কোনো কাজ করে তাহলে প্রথমত এই ব্যক্তি শরীয়তের উপর মিথ্য দিল শরীয়তকে অসম্পূর্ণ মনে করলো দুই মোহাম্মদ সাল্লামকে খেয়ানৎকারী হিসাবে সাব্যস্ত করলো কারণ নবী সাল্লাম উত্তম যা সবকিছু দিয়ে গেছেন নতুন করে উত্তম কিছু তৈরি করার অধিকার নেই তিন এই ব্যক্তি যখন সৃষ্টি করল সেখান থেকে একটা সুন্নাথ কে হত্যা করলো সাল্লাম বলছেন ডান হাতের আঙ্গুলে তাসবী গুণনা করতে হবে এটাই হল শরীয় খুলুন হাদিসের মধ্যে আসছে পনেরোশো দুই নম্বর হাদিস আবু দাবুদের মধ্যে ডান হাতে আঙ্গুলে তাসবি গুণনা করছে আঙ্গুলের গিরাগুলো গুলো কাল কেমতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষী দিবে আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাতে যারা সুপারিশ করবে এটাই সেই হাদিস দানা দ্বারা বিচি দ্বারা কঙ্কর দ্বারা তাজবি দানা দ্বারা এইগুলো দ্বারা তাজবি গুণনা করা এটা বেদাতি আমুল এর পক্ষে যেগুলো হাদিস বর্ণিত হয়েছে জাল হাদিস এই আমলগুলো ঠিক নয় আমাকে বর্জন করতে হবে তাহলে বুঝা যাচ্ছে যখনই মেশিং দ্বারা তসবি গুণনা করা হচ্ছে তখন সুন্নাতের। আমুল থেকে আমি সাইড হয়ে যাচ্ছি অজুহাত দিয়ে কেন করছেন এতেও কি আপনি তৃপ্তিবান না আর একটা বিষয় বেদাতি কোনো আমুল করলে এই পৃথিবীতে কোনো আমল আল্লাহ দরবারে পৌঁছবে না আল্লাহ কবুল করবেন না পাঁচ যে ব্যক্তি বেদাতে আমুল করল এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অভিশপ্তাদের পক্ষে পৃথিবীর কাল কিয়ামতের মাঠে রসুল সাল আলাইসালামের সুপারিশ পাবে না কাউসারে পানি পান করতে পারবে না এই ব্যক্তির কোনো আমুল আল্লাহ দরবারে কবুল হবে না কি আমতের মাঠে হজের নেকি হোক সিয়ামের নেকি হোক জাকাতের নেকি হোক সালাত আল্লাহ রসুল বারবার বলতেন এই হাদিস আপনার মুখস্থ আছে ইমাম সাহেব প্রতি বলেন কিন্তু এই হাদিসটা আপনি গুরুত্ব দিন না কেন ইমাম সাহেবের মুখস্থ আছে খতিবের মুখস্থ আছে আলেম সাহেবের মুখস্থ আছে কিন্তু তিনি বেদাতটা কি এটা কখনো দেখতেও যাননি ভাবেনও নি বেদাতকে মূল্যায়নও করেননি বরং খোদ্বায় দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বেদাতকে মেনে নেওয়ার জন্য বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা হিসাবে যুক্তি পেশ করেন সাধারণ মানুষকে ধোঁকা দেন তাহলে ঘড়িও বেদাত বিমানও বেদাত চশমাও বেদাত যত আবিষ্কার রয়েছে নতুন নতুন টেলিভিশন বেদাত অনুরভাবে স্যাটেলাইট বেদাত মোবাইল বেদাত এইগুলো কথা বলে সাধারণ মানুষকে প্রতারিত করছে ধোঁকা দিচ্ছে আপনি কি একটি বারো বোঝার চেষ্টা করতে পারেন না একটি বারো আপনি কি ভাবতে পারেন না ইসলাম কেন সতর্কতা আরোপ করেছে কেন বারবার এর থেকে সাবধান থাকতে বলেছেন আমি একটু ভাবতে পারি অন্তত একটি বিষয় মনে করে যে আমি যদি বেদাতিদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে আমি ওই ভুয়া দলের অন্তর্ভুক্ত হলাম কালে কেয়া মতের মাঠে আল্লাহ রাসুল আমার জন্য সুপারিশ করবেন না তিনি আমাকে তাড়িয়ে দিবেন এতটুকু ভয় করুন কে না চায় রাসুলের সুপারিশ কিন্তু আল্লাহ রাসুল তাড়িয়ে দিবেন সুপারিশ করবেন না ফুরান সাতশ এবং আঠাশ নম্বর আয়াতে আল্লাহ হাতের আঙ্গুল হাত কামড়াবে আর বলবে ওই জালেম ব্যক্তি যে রাসুলকে মানেনি রাসুলের পথে চলেনি ও বলবে হায় যদি নবী মোহাম্মদ সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো আমি আজকে ধ্বংস হয়ে গেলাম অমুক ব্যক্তির পথে যদি না চলতাম তার কথা যদি না শুনতাম তাকে যদি কোন স্মরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ না করতাম তারাণুগত্য যে না করতাম তাহলে কতই না ভালো হতো আমি নবীকে বর্জন করেছি নবীকে ছেড়ে দিয়েছি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি মানতে চাইনি নবী এসেছিলেন পথ প্রদর্শন করার জন্য তার প্রত্যেকটি ক্ষেত্রে আমি আনুগত্য করব সে আনুগত্য আমি করিনি বড় আনগত্য করেছি অমুক ব্যক্তির অমুক বিদ্যানের দিয়েছি সোননাথকে মল্যায়ন করতে পারিনি সোননাথকে মল্যায়ন করার যে ধারা আমরা আগে আলোচনা করেছি আগে আপনাদের সামনে পেশ করেছি সুন্নাতের ক্ষেত্রে আপনাকে দেখুন মানুষ সোননাথে আল্লাহাম বলছেন তোমাদের পরে একটা যুগ আসবে ধৈর্যের যুগ কেউ সোননাথের উপরে টিকে থাকতে পারবে না শহীদ আন যে ব্যক্তি ওই যুগে কে হাতে শক্ত করেহদ খন্দে শহীদ হওয়া আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ আলানুবারে উমর না না তোমাদের যুগে শহীদ হওয়া জন ব্যক্তির শহীদের মর্যাদা ব্যক্তি পাবে তার সুননাথকে মূল্যায়ন করার বেদাতকে বর্জন করার তহফিক দান করুন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা কোন কোন ক্ষেত্রে সুননাথকে মূল্যায়ন করি বেদাত কাজ করে থাকে আলোচনা করব শোনার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আকুল ওকা আস্তফিআ আসসালাম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 सब चे लाभ जनक व्यवसा जानते चानसा आप सर्वोच्च मुनाफा दी पर कुरान मूल्यवान तथ्य बोले ब